সমিল্লাহমিম আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে বেশি বেশি কসম করা সম্পর্কে বেশি বেশি শপথ করা বেশি বেশি কসম খাওয়া ভালো না মন্দ লেখক বলতে চেয়েছেন এই অধ্যায়ের মাধ্যমে বিশ্বাসী সেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কসম করবে না বেশি বেশি করবে না তার মানে কসম করা যায়জ না যায়জ না যায়জ তাহলে প্রয়োজনে প্রয়োজনে তাকিদে খুব জরুরি যখন কসম করা তখন কসম করবে কিন্তু অপ্রয়োজনীয় যেখানে সেখানে কসম যখন তখন কসম সামান্য সামান্য কথায় চলতে ফিরতে উঠতে বসতে যখন তখন আল্লাহর কসম আল্লাহর কসম এটি আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রের পরিপন্থী আল্লাহকে খেলো মনে করা আল্লাহর জাতকে আল্লাহর শিফাত গুনাবলি খেলো মনে করা হালকা মনে করা আর আল্লাহরুল আলমিনের জাত শেফাত খেলো মনে করা হালকা মনে করা এটি হচ্ছে তৌহিদ বিরোধী কাজ তাহলে তার তৌহিদে তার আল্লাহর প্রতি বিশ্বাসে আল্লাহর প্রতি ইমানে ত্রুটি রয়েছে এই অধ্যায়টি জন্য অনেছেন যাতে করে আমাদের তহিদের পরিপূর্ণতা আসে আল্লাহ সম্পর্কে যেমন আমাদের শ্রদ্ধা হওয়া উচিত যেমন আমাদের তাজিম হওয়া উচিত যেমন আমাদের আহ মহাব্বত ভালোবাসা হওয়া উচিত সেই রকম হতে হবে সুতরাং আল্লাহর নামের কসম করলে চিন্তা ভাবনা করেই কসম করতে হবে যখন তখন নয় যে কোনো ক্ষেত্রে নয় महान अल्लाह रबुल आलम तुरानी करीम कसम हेफाजत करपक कसम हेफाजत विभिन्न भाव होती कसम हेफाजत बसि बेसि कसम कर हिफाजत कर যেখানে সেখানে না যখন তখন না যে বস্তু যে কথা বলবেন সেখানে রাস্তাঘাটে আপনি বের করে নিয়ে বাড়াবেন না হেফাজতে রাখবেন তাহলে যত মূল্যবান বস্তু তত বেশি মানুষ হেফাজতে রাখবে আল্লাহ রাবুল আলমের কসম করা অত্যন্ত মূল্যবান বিষয় সুতরাং তার হেফাজত করতে হবে कसम के शपथ के कम कराध्य आल्ल शपथ कम करते हैं प्रयोजन ना आल्लर शपथर कसम करसम जो जेज क्षेत्र क्षेत्र तरह अटल थे जायेज क्षेत्र क्षेत्र से कसम ऊपर की थकते हैं अटल थकतेदाहरण दुईटी कथा जहाेज क्षेत्र क्षेत्र तईना নেকির ক্ষেত্রে কসম আপনি একটি খারাপ কাজ খারাপ অভ্যাস ছিল আমি করবো না সিগারেট খাওয়া অভ্যাস ছিলাম ছিল আল্লাহর কসম আমি জর্দা খাওয়া তামাকা অভ্যাস ছিল গুল ব্যবহার করা অভ্যাস ছিল এই অভ্যাস ছিল এগুলি খারাপ না ভালো আর এগুলি থেকে বেঁচে থাকা ভালো কাজ বেঁচে থাকা ভালো কাজ তাহলে নেকির নেকির কাজ তো নেকির কাজের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে যদি কেউ কসম করে তাহলে তার ওপর কি থাকা অটল থাকা হচ্ছে কসমের হেফাজত ওহাফাজু আইমানোমাদের কসমের হেফাজত করো কসমিজো না করব না কারণ না করলেই বা করার ক্ষেত্রে আল্লাহর কসম আমি ফজর জামাতে পড়বো তাহলে ওহাফাজু আইমানকো তোমার কসমের হেফাজত করো এমনিতেই হেফাজতের জন্য তুমি আদিষ্ট আদেশ হয়েছে আর উপরন্ত তুমি কসম করেছো সুতরাং কসমের হেফাজত কর। আমি কসম করে বলছি আমার মাতা পিতার যথাযথ হকাদাই করবো হকাদাই করা যত নেবেন আপনি জায়েজ ক্ষেত্র তাহলে কি করতে হবে এই কসমের হেফাজত করতে হবে না হবে না কসমকে ভঙ্গ করতে হবে না যখন আপনি কসম করে নিয়েছেন কসমের ওপর অটল থাকেন ওয়াহাফাজুমানক তোমরা তোমাদের শকতের হেফাজত করা তাহলে দুইটি কথা বললাম নেকের ক্ষেত্রে শপথ করেছেন ভঙ্গ করা আর জায়গ ক্ষেত্রে না জায়গ ক্ষেত্র গোনার ক্ষেত্র গোনার ক্ষেত্রে যদি কসম করে থাকেন একটু কারোর সাথে মনোমালিন্যতা হয়েছে আল্লাহর কসম তার সাথে কথাই বলবো না যাবো না তার আমি কসম করে ফেলেছেন মুসলিম ভাই আপনার আল্লাহর কসম করে ফেলেছেন তাহলে এই কসমের পর অটল থাকাটা নেকির কাজ না গুনহার কাজ গুনহার কাজ তাহলে এই কসমের হেফাজত করা চলবে হেফাজত করা চলবে না তার মানে কথম ভঙ্গ করতে হবে নবী বলেছেন মান হালাফা আল্লাহ আলা যদি কেউ গুনহার জন্য কেউ কসম করে থাকে হলফ করে থাকে তাহলে কি করবে যেটি কল্যাণ করার সেই কাজটি করবে আর তার কাফারা দিয়ে হবে কাফারা দিতে হবে তাহলে গুনার ক্ষেত্রে যদি কেউ কসম করে তাহলে সেই কসম কি করতে হবে ভঙ্গ করতে হবে কিন্তু এই কসমের হেফাজত করতে হবে অন্য তা হচ্ছে কসমের কাপ ফারা দেওয়া তাহলে কসমের হেফাজতের দুইটি দিক বলা হলো এক হচ্ছে বেশি বেশি কসম করা যাবে না আর যখন প্রয়োজনে কসম করবেন কখনো তখন কসমের কি করতে হবে হেফাজত করতে হবে মানে কসমের পর যদি অটল থাকা সম্ভব হয় শরীয়তের দৃষ্টি তাহলে কসমের ওপর অটল থাকতে হবে ভঙ্গ করতে হবে না তৃতীয় হচ্ছে কসমের হেফাজত যে কসম যদি করে নাও আর যদি তা যদি রক্ষা না করতে পার ভঙ্গ করতে বাধ্য তাহলে কি ক্ষেত্রে আপনি এখন অটল থাকতে হচ্ছে পারছেন জায়জ কাজ করতে হচ্ছে আপনি বলছেন আমি মার্কেটে যাবোনা মার্কেটে যেতে হচ্ছে আপনাকে মার্কেটে যাওয়া যায় আপনি না কি দ্বারা হইতে পারে কিন্তু মার্কেটে আছে যাব না আমি কসম করে ফেলেছেন জায়জ কাজ যেতে হচ্ছে অথবা গোনার কাজে আপনাকে গোনা ছাড়তে হবেই হবে গোনা ছাড়াও উচিত সুতরাং এই ক্ষেত্রে কসমের হেফাজত তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে কসমের দেওয়া। কসম ভঙ্গ করলেন তখন তোমরা কসমের হেফাজত করো অর্থাৎ কাপড়া দিয়ে কসমের হেফাজত করো কসম ভেঙে দিলে শপথ ভঙ্গ করলে আর তার কাফফারা দিলে না তাহলে কি করতে হবে জবাবদেহি করতে হবে কসমের কাপফারা দেওয়া বাজি কিনা কফাল তার কাফারা করি তার কাফারা রয়েছে কাপড়া মানে গুনা হয়েছে তোমার এই গুনা মচন হবে তোমার এই কাপড়ের মাধ্যমে কসমের হেফাজতের সামেল এও আসতে পারে যে তোমরা কসম করিও না ওয়াহাজ করি নেওয়ার পরে এখন সন্দেহ সবাই করছে এখন দেখছে যে উপায় তো নেই সব কসম করছে কসম না করলে তো চোর হয়েই যাব সাব্যস্ত হয়েই যাব। তখন কি করলো কসম করে নিল না ওয়াহাজু আইমানকুম মিথ্যা থেকে কি করো নিজের কসমের হেফাজত করা শপথের হেফাজত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু লোক কসম করে থাকে শপথ করে থাকে এই সম্পর্কে নবী করিমাল সতর্ক করেছেন সাবধানীরা তাদের তোমরা কসম করবে না কারণ কসম করলে কি হয় কসম করলে বিশ্বাস যে সত্যি লোকটির লস লাভ নেই নিয়ে ফেললো কসম মানুষ করে ব্যবসা ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিরকম ভাবে ধরেন একটি সামান কিনে নিয়ে এসছে সে যে দামে কেনুক না কেন সে বলছে মূল্যের ক্ষেত্রে যে কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এক পয়সা লাভ নেই আপনাকে দামে দামে দিয়ে দিলাম আপনার কাছে তেমন কিছু লাভ করলাম না অথচ ভালো লাভ করেছে হয়তো একেবারে লাভ নেই বলছে অথবা কিছু লাভ করলাম লাভ সবগুলি মিথ্যা কিনা যা আপনাকে দামে দামে দিয়ে দিলাম আপনার কাছ থেকে লাভ রাখলাম না আমি অন্যের কাছে বিশ টাকা নিয়ে আপনাকে দশ টাকাই দিলাম পনেরো টাকাই দিলাম এগুলি সব কি হচ্ছে মূল্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলা দিয়ে করলো কি যে গ্রাহক তাকে তার বিশ্বাস জন্মিয়ে দিল যে সত্যি কসম করে এই লোক বলছে মুসলমান তাহলে কি মিথ্যা কথা বলতে পারে নিয়ে ফেলে আর বিভিন্ন দোকান আর কি দেখবো কসম করে বলছে নিয়ে গ্রাহক বাড়িয়ে মাল বেশি বেশি তার হলো কিন্তু মাম হাকাতুন সামান্ত কাসাব। অন্য হাদিস আছে মাম হাকাতুন হাঁকাতুলিল বারাকা বরকত ধ্বংস হয়ে যায় এই কসম হচ্ছে বরকত ধ্বংসকারী সামান সেল তো বেশি হয় কিন্তু বরকত কে ধ্বংস করে দেয় কাসাব মানে উপার্জন যা টাকা পয়সা উপার্জন করলেন সেই উপার্জনকে ধ্বংস করে দেয় উপার্জন করে টাকা পয়সা অনেক অনেক ইনকাম করলেন সেল তো একদিনে দেখা গেল যে টাকা পয়সা থাকেই না টাকা পয়সা এত টাকা পয়সা যে ইনকাম করলাম এত যে ব্যবসা বাণিজ্য আমার চলছে রানিং ব্যবসা কোথায় টাকা পয়সা টাকাই নেই কোনো বরকত নেই মাম হাকাতিল পারাকা আরেকটি ক্ষেত্রে কসম করে সেটা হচ্ছে ওই যেখানে কি করে মানুষ একটা সামান আছে ধর গরু বা ছাগলের বিক্রির কোরবানের পশু কিনতে গেছেন কাশি কিনতে গেছেন গরু কিনতে গেছেন ওট কিনতে গেছেন তখন এই ব্যবসায়ীরা খুব মিথ্যা কথা বলে আপনি বললেন হয়তো পাঁচ হাজার বা দশ হাজার টাকা বলে এখনই পনেরো টাকা বলে গেল আর আপনাকে দশ টাকা কি করে দিয়ে দিবো আপনার বিবেক নাই এখনি আপনার একটু আগে এই গেল একটু আগে আসলে আপনি দেখতে পেতেন পনেরো টাকা বলে গেল অথচ মিথ্যা কথা কিছুই বলে না জমি জায়গার ক্ষেত্রে এরকম খুব হয় জমি জায়গা কিনতে চাইছেন ভাই কত টাকা কাঠা পাঁচ হাজার টাকা আসি আর আপনি পাঁচ বলছেন তখন ভাবলেন যে ছুটে যাবে হাত হয়ে যাবে হাজার বলেই যে তাই আমাকে নয় হাজার বাড়িয়ে দিতে হয় কোথায় পাঁচ ছিলেন আপনি লাভ দিয়ে আপনি ওই আট হাজার আট হাজার আপনি সেই জন্য নয় হাজার বলে ফেললেন হ্যাঁ কথা বললে টাকা বিক্রি যায় অন্য হাদিসে রয়েছে মাম হা কাতুলা বরকত নিশ্চিন্ন করে দেয় ধ্বংস করে দেয় আখ রাজাহী মুসলিম শরীফের হাদিস সুতরাং কসম করবে না কেউ ওয়ান সালমানা কসম করবে না যেই ব্যক্তি মিথ্যা কসম করবে আল্লাহ তাকে জাহান নামে নিমজ্জিত করবেন ডুবাবেন কসম তিন প্রকার কসম তিন প্রকার শপথ হচ্ছে তিন প্রকার কে বলতে পারেন তিন প্রকার কসম এতদিন থেকে যারা পড়ছেন পুরনো গুলি বলেন আল্লাহরি কসম তিন প্রকার এক হচ্ছে পাকড়াও করবেন না ধরবেন না তোমাদের কসমে যদি লাগো করো। লাগো মানে অনিচ্ছেকৃত কসম বেরিয়া অনিচ্ছাকৃত ইচ্ছা করে কসম করেননি হঠাৎ করে মুক্তি গেছে। কোনো কোনো জাতির জবানে কসম খুব বেশি বিশেষ করে আরব্যের জবানের কসমটা খুব বেশি অনিচ্ছাকৃত যদি কসম বেরোয় অন্তর থেকে সে কসম খায়নি কিন্তু জবানে পট করে কসমটা চলে এসছে তাহলে এটি হচ্ছে কাসমের লাগো লাগো মানে অর্থহীন বা উদ্দেশ্যবিহীন আল্লাহ এর জন্য পাকড়াও করবেন না কালকে আমাদের পূর্বপুরুষ থেকে বদভ্যাস ছাড়িয়ে দিতে হবে অধিক কসম খাওয়া অপছন্দনীয় কাজ নিন্দনীয় কাজ নিষিদ্ধ কাজ লাগো হলেও কারণ আল্লাহ রবুল আলমীকে যখন তখন হল্লাহ বিল্লা তাল্লা করা সব ঠিক আর দ্বিতীয় কসম হচ্ছে আল্লাহ তবে আল্লাহ তোমাদেরকে সাথে তুমি কসম খেয়েছ শপথ করেছ আকাদ তুমুল আইমান কসমকে তুমি একবারে দৃঢ় করেছ অন্তরের ইচ্ছার সাথে আপনাকে কেউ বলছে যে আপনি কসম করেন যে আপনি আমার এই ব্যাগ খুলেননি টাকা নেন আপনি একবার সুস্থ মস্তিষ্কে আপনাকে কসম দেওয়া হচ্ছে আর আপনি কসম করছেন কসম না অথবা আল্লাহর আমি এই কাজটি করব না এই কাম করবো তোমিন এমন আকেদা একটি আকেদা যেটি যাতে কা আছে সেটি সাধারণত হয় ভবিষ্যতের ওপর কিসের ওপর ভবিষ্যতের ওপর এখানে পার্থক্য আর একটি কসমের সাথে ভবিষ্যতের জন্য কসম করেছেন আল্লাহ হয়ে গেছে আর বিদেশে যাবো কিন্তু অন্তর ইচ্ছার সাথে কসম করেছেন যাবই না বিদেশে ডাল খেয়ে মরবো কিন্তু বিদেশে যাবো আল্লাহর কসম বিদেশে কিন্তু একটা বেটার চান্স ভালো চান্স হয়ে গেছে জন্য হইলো কিনা কসম খাওয়া আর এই কাজ না। বলে কসম মন আকাদা এর জন্য কাফার রয়েছে আল্লাহ বলছেন আল্লাহ ধরবেন তোমার যদি তোমরা কসমকে যদি দৃঢ় করে থাকো এর কাফারা লাগোর কাফারা নেই আল্লাহ বলছেন কিসের কাফারা আছে কমিন এমন আকে দামিন মানে কম এর কাফার রয়েছে আশা রে মাসা কি না দশ মিসকিন কে খাওয়াবি আও কি হম অথবা কি করবে দশ মিসকিন কাপড় পরাবি আও তা হারির রাখা বা করে তিনটি আল্লাহ বলে অথবা একটি গোলাম আজাদ করবে গোলাম নেই দুটি থাকলো এই দুটির একটি করবে খাওয়াবে বা দশ মিস কে কাপড় পরাবে খাবার দিতে হবে। যে এরকম তোমরা নিজের পরিবারকে খাবার দিবে নিম্নমানের খাবার না আর একেবারে মাসে হয়তো একবার কখনো বিরিয়ানি খান ওই বিরিয়ানি খাওয়াইতে হবে হ্যাঁ স্পেশাল খাবার খাওয়াইতে হবে না ওইরকম কিছু না নিয়মিত যা দৈনিক আপনারা খান সেরকম খাওয়াবেন আল্লাহ বলছেন যদি তা না পারেন দুটির একটি না পারেন দা তৃতীয় কসম হচ্ছে বলেছেন এই কসমের কথা অর্থাৎ ঝুঠা কসম মিথ্যা কসম যে ব্যক্তি মিথ্যা কসম করলো সাধারণত মিথ্যা কসমের ব্যাপারটি অতীতের ক্ষেত্রে হয় অতীতে একটি কাজ করেছে আর বলছে আল্লাহর কসম করিনি অথবা অতীতে একটি কাজ করেনি বলছে আল্লাহ কসম করেছি অতীতে কিনেছে দশ টাকায় বলছে আল্লাহর কসম বিশ টাকায় কিনা। আপনাকে বিশ টাকা দিল কেনা দামে দিল অতীত হইলো কিনা ইলোচিমুস সবগুলি হচ্ছে অ্যামিনে গোমুস অর্থাৎ মিথ্যা কসম আর এই কসমকে গোমুস এই জন্য বলা হয় যে এই মিথ্যা কসমকারী জাহান নামে নিমজ্জিত হবে নবীকার বলেছেন যে জাননাতে যাবে না যে ব্যক্তি কসম খাবে মিথ্যা কসম করবে। তারপরে দেখুন দ্বিতীয় তিন শ্রেণীর মানুষ আছে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না কালকে আল্লাহ হাসর মাঠে বিচার বসে তাদের সাথে কথা বলবেন না একটি শাস্তি আল্লাহ কথাই বলবেন আল্লাহ কথা বলবেন না তার মানে আল্লাহ কথা না বললে কথাই বলতে চাইবেন আল্লাহ শাস্তি কি আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না পাক করবেন না পবিত্র করবেন না নাপাকি থেকে তাদের থেকে পাক করবেন জাহান নামে দেবেন কিহম আজাবন আলিম আর তৃতীয় শাস্তি হচ্ছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আলিম মানে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আলম মানে ব্যথা হয় না আল্লাহ মানে আজকাল ব্যবহার করছেন আলম কি আলম आलम माना माना माना माना तो बहुत जगह जाम अलिम तीन श्रेणी मानसकारा प्रथम ओसाइमे बृद्धिचारी ओसा मेत बला जो चुल दी सदा होते हैं চুল দাঁড়িয়ে সাদা হতে লেগেছে নারী হোক আর পুরুষ আর সে ব্যবচারকারী অথবা ব্যবচারকারী ব্যবচারী ব্যবচারের মতো অন্য অন্য চরিত্র এইরকম এই পাপনক্রান্তে বার্লিশ লম্পট কাবিরা গন সর্ব অবস্থায় একজন আঠারো বছরের ছেলে জেনা করলেও সেটি জেনা কাবিরা আর চল্লিশ বছরের করলেও ষাট বছরের করলেও আশি বছরের করলেও কিন্তু পার্থক্য আছে শাস্তির দিক আর এক বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করা যদি দেশ থেকে বিতাড়িত করে সংশোধন হয় কিন্তু আজকাল দেশ থেকে বিতাড়িত করলে তো মজা সৌদি আরবের মতো এত সুন্দর দেশ ইসলামিক পরিবেশ এখান থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় বাহারাইনে তাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ তাই দেওয়া হয় থাইল্যান্ডে কাজ হয়ে গেছে যে কাজের জন্য শাস্তি পেয়েছি সেই কাজই পেয়ে গেছে তাহলে তাড়িয়ে দেওয়া যুক্তিযুক্ত হবে না অযুক্তিক হয়ে যাবে একটি যুগ ছিল যে যুগে আত্মীয় স্বজন থেকে তাড়িয়ে দিলে পেত না ঠাঁই পেত না আরে যেখানে সেখানে পয়সা থাকলে হলো পাপের রাস্তা সব জায়গায় খোলা পৃথিবীতে সুতরাং মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে তাড়িয়ে দিলে তার বালামসিবত হয়ে যাবে ধর্মীয় বালামসিব ইসলাম থেকে বেরিয়ে যাবো ইয়দি খ্রিস্টান হয়ে যাবে কিন্তু হয়ে যাবে তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে বন্দী করে রাখতে হবে বন্দী করে রাখতে হবে আর যদি বেচে থাকার অধিকার আছে আর যে বিবাহিত হওয়ার পরেও এই দুনিয়ার আল্লাহর এই আমাদের স্বাদ গ্রহণ করার পরেও সে জেনায় লিপ্ত তাহলে তার আর বেচে থাকার অধিকার নেই রজম করে সংসার পাথর মেরে তাকে সংসার করে দিতে হবে বুক থেকে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে সংসার করে দিতে হবে কত বড় শাস্তি তাহলে যদিও বিশ বছরের ছেলে আঠারো বছরের বিবাহ হয়ে গেছে তারপরে কেন শাস্তি বেশি বলেন বিবাহিত শুধু এই জন্য এটা হচ্ছে মূল্যবান কথা এই জেনা করছো অথচ তার কাছে তার ক্ষুদানিবৃতির জন্য ব্যবস্থা রয়েছে তার বাড়িতে স্ত্রী আছে তার বাড়িতে স্ত্রীকে স্ত্রীকে ভোগ না করে না যাচ্ছে হারাম করতে যাচ্ছ আল্লাহর গজব তার আর বেঁচে থাকার অধিকার নেই আর যে ব্যক্তি অবিবাহিত তার কাছে নেই সুতরাং তার দ্বারা পদস্ফলন করতে পারে কারণ তার ক্ষেত্রে নিবৃত্তির জন্য তাকে খিদা লেগেছে তার জন্য ইসলামিক শরীয়তের আহ ব্যবস্থা বলেছেন কি বলেছেন বুঝ বিবাহ না করতে পারছো রোজ প্রথম কথা বিবাহ করো বয়স হয়ে গেছে এখন মনে করছো যে না গোনা হবে আমার তারা বিবাহ করে না আর কি আজকাল বিবাহ করতে পারবে না মোবাইল রাখতে পারছেন আর একটা বউ রাখতে পারবেন না এই যে আজকালকার যুবকরা বিয়ে করতে পায়ে দাঁড়াইতে হবে কেন পায়ে দানা নেই খোড়া হয়ে আছে ডেলি ইনকাম করবে নিজে খাবেন খাওয়াবেন স্ত্রীকে বাস এই ছিল সাহাবাইকারী কালকের চিন্তা করতে না তারা লেখা কখনো আমি কি খাবো করবেন আমি মেহনত করবেন সন্ধ্যা আসবেন দেখবেন আল্লাহ আপনাকে খবর দেবো আপনার স্ত্রীকে খবর দিব আপনার ছেলে নিয়েছেন কিন্তু আপনাকে হবে সকালে হবে ফিরে কথা হচ্ছে বিয়ে করতে হবে আর কেউ যদি না পারে বিয়ে করার মতো তার মানে সচ্ছলতা নেই না বিয়ে করতে তাকে কেউ মেয়েই দিচ্ছে না যে হাওয়া নেওয়া বলে মানে মাফ নিয়ে নেওয়া যখন মরতে যায় তখন গ্রামের মহিলারা সব জুটে যাবে আর বলবে যে এই তোর স্বামীকে করিতে মাফ করিতে হাওয়া দিতে মোহরটা হাওয়া দিতে হাওয়া দিতে হাওয়াই উড়িয়ে দাও আর দিতে হলো না হাওয়া ঋণ ঋণ পরিশোধ করতে হবে যে পরিশোধ করতে পারবে না তার কিছু নেই তার ব্যাপার আলাদা কিন্তু যাতে এরতে ফাঁকা হবে সেটাই দিতে হবে নগদ দেওয়া হচ্ছে না বিশ্বাস নামে মানে কখন এরকম ধার বাকি হতো না ধার বাকি তো পোকা হয়ত না বিশ্বাস নামে একটু বাকি মোহর নেই দেখাতে পারবে না তো কি বলছিলাম যে একজন বিবাহিত লোক ইমান থাকলে কারণ এই কাজটি তার মায়ের জন্য সে পছন্দ করতে পারে এই কাজটি তার বোনের জন্য পছন্দ করতে পারে এই কাজটি তার খালার জন্য পুপুর জন্য দাদির জন্য পছন্দ করতে পারে না তাহলে সে অপর যে মেয়েটির সাথে জানা করছে সে কারো মা কারো মেয়ে কারো বোন বৈষাঠ পঞ্চাশ এখন তার মরণে চিঠি চলে এসেছে বাংলাদেশের এক বক্তা ছিলেন আবু তাহের বর্ধমান রহমতুল্লাহ আলী তিনি বলেন তিনি একটি বই লিখেছিলেন তো তাতে ছোটকালে পড়েছিলাম বইটি তিনি লিখেছেন বার বার কথাটি যে পেয়ে গেছে তার কাছে মানে সাদা লেগেছে আর কি চান আর কতদিন বাঁচবেন আপনি হ্যাঁ তারপরে যে না তো যদি কেউ বছর ষাট বছর বয়সে যে না করে তাহলে জানতে হবে তার মধ্যে ইমান নেই তার মধ্যে আল্লাহর ভয় নেই তার মধ্যে কবরে যাব বলে চিন্তা নেই নেই তাকে আখেরাতে জবাবদেহি করতে হবে এই চিন্তানে আর কতদিন বাসবে সংশোধন করার হয়তো সুযোগ আসবে না তারপরে আল্লাহ রেখেছেন কঠোর শাস্তি মানে জাহান্নামের শাস্তি আর তাদেরকে আল্লাহ পাকও করবেন না জাহান্নাম থেকে আর তাদের সাথে আল্লাহ রবুল আলমী কথাও বলবেন না এক হলো বৃদ্ধ ব্যবচারকারী আর আইলুন মোস্তাক দ্বিতীয় হচ্ছে দরিদ্র অহংকারী দরিদ্র অহংকারী অহংকারী যাহান নামে যেকোনো অহংকারী দরিদ্র হোক আর পয়সাওয়াল অহংকারী হোক নেতা হোক আর সাধারণ একজন প্রজায় হোক কিন্তু যদি দরিদ্র হয়ে অহংকার করে তাহলে অহংকার মানুষ করে কি জন্য কিছু আছে তার কাছে অন্যের কাছে নাই সেই জন্য আপনার কাছে এল বিদ্যা বুদ্ধি আছে আরেকজনের কাছে নেই সেই জন্য অহংকার করছেন হয়তো আপনার কাছে ভাষা আছে অন্য কারো কাছে ভাষা নেই সেই জন্য অহংকার করছেন আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে অন্যের কাছে নেই অনেকের কাছে সেই জন্য অহংকার করছেন হয়তো আপনার কাছে নেতৃত্ব আছে গদি আছে আরেকজনের কাছে নেই সেই জন্য অহংকারী কথা এগুলি হচ্ছে অহংকারের কারণ কারণ পৃথিবীতে তা নেই এই লোকটির কাছে টাকা নেই আয়েল মানে ফকির আয়েল মানে ফকির আছে না কবাজাদাকে আয় এলেন ফাগনা নবী তোমাকে আল্লাহ রব্লা দরিদ্র পেলেন ফাঁকনা আল্লাহ সচ্ছল করে দিলেন দরিদ্র মানুষ কিছুর জন্য অহংকার করবে ঘরে নাই খেতে ঘর ভেঙে পড়ছে শ্রেণীর লোক তৃতীয় শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ রাবুল আলমিন তিন রকমের শাস্তির কথা বলেছেন আল্লাহ কথা বলবেন না পাক করবেন না এবং কঠোর শাস্তি তাদের জন্য যেই ব্যক্তি আল্লাহকে তার পুঁজি বানিয়ে নিয়েছে পুঁজি তার আসল ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে ব্যবসার পুঁজি আল্লাহ ব্যবসার পুঁজি এর অর্থ কি তার মানে তার হতে ব্যবসা চলতো না কিন্তু কসম আল্লাহর কসম আল্লাহর কসম ভাই এসব ভাই আল্লাহর কসম এক পয়সা তোমার কাছে রাখলাম না মাত্র একটা টাকা লাভ রাখলাম ভাই আল্লাহর কসম গরুর দালাল লেগে আছো আল্লাহ কসম টসম দিয়ে গরুর দালাল ছাগলের দালাল এই সব যে মার্কেটের বাজারের দালাল সবেরা তো আল্লাহকে তারা নিজের সামান পুঁজি বানিয়ে নিয়েছে পুজি বানিয়েছে আল্লাহকে আল্লাহ খায় তো পুজি যাকে মানুষ ব্যবহার করে লাভ পার্থ করতে চায় তাকে মানুষ পুজি বলে থাকে যেমন কবর পুজারীদের মাজার পুজারিদেরকে বলা হয় বিনা পুজির ব্যবসা কারণ ওদেরকে টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না এরাও ওই আল্লাহর নাম ভেঙে খাচ্ছে কি আল্লাহর নাম ভেঙে যে স্বপ্নে দেখেছি যেখানে আল্লাহর অলি এক শুয়ে আছেন আল্লাহর আলী শুয়ে আছেন আর তার সাথে তোমরা দুর্ব্যবহার করছো সেখান দিয়ে গরু ছাগল চলাফেরা করে এই এইরকম করে রেখে দিয়েছো কবর পাকা করো কবর পাকা করে দেওয়া হলো কবর যখন পাকা হলো তো তারপর চাদর চড়াও চাদর চড়ে তাহলে বছরে এক একবার ওরস করো তার জিয়ারত করতে হবে না হ্যাঁ লোকজনকে জানাতে হবে না দেশবাসী কি দেশবাসীকে জানাইতে হবে যে আমার দৃষ্ট্রিক্ট আমাদের থানাতে আমাদের এই গ্রামে আল্লাহর এক অলি শুয়ে আছে পীরে কামেল আহ টাকা পয়সা কিছু লাগলো না তারপরে নজর কি আয় উপার্জন এ হচ্ছে বিনা পুঁজির ব্যবসা তো ওরা চলুন যে আল্লাহ আল্লাহকে তারা নিজের পুঁজি হিসাবে ধারণ করেছে কিভাবে লাই আস্তারি ইয়িনেহি যদি ক্রয় করে খরিদ করতে যায় তবু আল্লাহ কসমের সাথে পকেটে টাকা আছে হয়তো আল্লাহর কসম ভাই ধার দিতে হবে টাকা পয়সা নেই তুমি দেখি হারাম বউকে হালাল করে হালাল হয় না ও কিন্তু হ্যাঁ স্ত্রী হালাল হয় না কিন্তু হিল্লা বলে এই হিল্লা শোনেন হয়তো সাথী আছে এই টাকাটা পকেটে থেকে আমি কসম খাবো তো এইটা সরাসরি ডাহা হয়ে যাবে টাকাটা তুই রাখ আর আমি বলি আল্লাহর কসম ভাই টাকা পয়সা আমার পকেটে নেই আল্লা কসম ভাই টাকা পয়সা নেই আমি ভুলে চলে এসেছি টাকা পয়সা বাড়ি ভাই বা কালকে নিয়ে আসবো সামান দাম হাজার হাজার টাকার মাল সামান নিয়ে নিল সেও দেখছে যে আমার ব্যবসা বাণিজ্য চালাইতে হবে কাস্টমারকে ধরে আরেকজন যাবে হচ্ছে কি হচ্ছে না মার্কেটে এরকম টাকা পয়সা আছে বলছে টাকা পয়সা নেই যারা সেলসের কাজ করছে তারা এটা আরো ভালো করে বুঝবে ইমরান ইমরান থেকে কাল তিনি বলছেন কাল রসুল্লাহ সাল্লাম রসুল বলেছেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার যুগের লোকেরা কারণ মানে যুগ হয় ইসরিন বিংশ শতাব্দীকে আলকারত এখন একবিংশ শতাব্দী বলছে আল কার্নুল ওয়াহিদ আল ইসরিন এইভাবে একশো বছর যে বছরকে একটা শতাব্দী বলা তো কবুল আহমিন পূর্বে কত জাতি কে কত গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি অর্থাৎ জামানার লোক জামানা থেকে জামানার লোককে একটি জাতি কোনো এক জামানায় এসছে আর সাধারণত একটি জাতি মোটামুটি শতাব্দী নবী করিম সাল্লি সাল্লাম ওই পুরনো আরবির অর্থে বলেছেন খাই্মি আমার ওম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা কারণই আমার যুগের লোকেরা আমার জামানার লোকেরা তার যুগের লোকেরা কারা সাহাবে যারা নবী করিম সাল্লা সাল্লামের সাথী হয়ে ভাগ্যবান হয়েছেন ধন্য হয়েছেন সুমল তারপরে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা তাদের পরে আসবে কারা তাবে তাদেরকে তাবেইন বলা হয় তাবেইন ওরা যারা ইমানের অবস্থায় কোনো একজন সাহাবি অথবা একাধিক সাহাবির সাথে সাক্ষাৎ করেছে সুমল্লা দিন ইমানের অবস্থায় এই শর্তটি লাগাইতে হবে সবসময় কারণ কুফুলের অবস্থায় কেউ যদি সাক্ষাৎ করেছে সে হলো না নবী করিম সাল্লাহসাল্লামের সাথে কুফুরীর অবস্থা কেউ যদি দেখা করে যেমন সাহাবি হবে না কুফুরের অবস্থা দেখা করেছে তারপরে সে ইসলাম কবুলি করলেন ঠিক না আর কুফুরের অবস্থা হয়ে গেল তারপরে আউ বা রাজিয়া আল্লাহতামানায় অথবা ওমার রাজিয়া আল্লাহাম এসে মুসলমান হলো তাহলে তাকে কি বলবেন সাহাবিন সাহাবি বলছেন সাহাবি দেখা হয়নি দেখা হয়েছে কুফুর অবস্থায় ইমানের অবস্থা যখন এসেছে তখন নাবিম আর হায়াতে নন বিদায় নিয়েছেন তখন তাহলে সে এরকম বহু মুসলমান ছিলেন তোমাল সোমাল এলো না অতপর ওরা যারা তারপরে আসবেন অর্থাৎ তাবে তাবিন তো হইল কি আতবায় তাবে বলা হয়েছে অর্থাৎ তাবা তাবেন এর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে ইমরান কিন্তু সন্দেহ আজাকারা বা আদাকার নবী করিম সালাম তার যুগের পরে দুইবার বলেছেন বা তিনবার বলেছেন দুইবার অথবা তিনবার বলেছেন সন্দেহ না বাবাইন পর্যন্ত না তাবা তাবিন পর্যন্ত পর্যন্ত কি যুগ স্বর্ণ যুগ খাই বলা হয়েছে এই যুগ বলা হয়েছে আরবি ভাষায় করুন মানে উত্তম যুগ যাকে আমরা বাংলা ভাষায় বলি স্বর্ণযুগ ইসলামের স্বর্ণযুগ বা উত্তম যুগ তারপরে যে মুসলমানরা হবে তারা কেমন হবে বলছেন সুমাইনা বা তোমাদের পরে কমন এমন এক জাতি আসবে তারা তো জাতিতে মুসলমান ইয়া সাধু না তাদের চরিত্রগুলি দেখেন কেমন চরিত্র হবে বহু দোষ তাদের মধ্যে হবে তার মধ্যে কয়েকটি দোষের কথা কয়েকটি ব্যাধির কথা নবী কারিমসাল্লা এখানে উল্লেখ করেছেন তারা সাক্ষী দেবে অথচ তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না সাধু তাদের বলা হয়নি যে তুমি সাক্ষী দিও সাক্ষী দিতে হাজির আত্মীয় আত্মীয় সাথে কেশ ঠিক আছে তোমার সাক্ষী নেই আমি সাক্ষী অসুবিধা নেই কি দরকার বলো না আমি আরো দু চারটা সাক্ষী নিয়ে আসছি সব কি বানিয়েছিল কেমন করে সাক্ষী দিতে হবে চলো উকিলের কাছে যাই কেমন করে সাক্ষী দিলে কেশে জিতবো তা উকিল শিখিয়ে পড়িয়ে দিল পরে কি করেন আজকাল ওকালতির পেশাই হচ্ছে এই হারাম পেশা এজন্য জন্য পেশা দেশে যায়জ নাই ওকালতির পেশা জায়জ নাই যে ওকালতি পেশায় হারাম ছাড়া পেটের ভাত হবে না ব্যারিস্টার পাশ করে এসো পেটের ভাত হবে না যদি পেশা আর ওকালতি পেশা এল এল বি কি বলছে সেটাকে দিয়ে সব জায়গ নাই সাবধান ছেলে মেয়েদেরকে ওই সব নাজাইজ পড়া না। সাক্ষী দেবে অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হয়নি ওই না ইউন আর বিশ্বাসঘাতকতা করবে খেয়ানত করবে আমানত বলে কিছু থাকবে না টাকা পয়সা ধার দিলে আর না যে বিশ্বাস করে দিলেন বালা অসুবিধা হতে বেচার একদিন কারো প্রয়োজন পড়তে পারে দিলেন দিন দেখা সাক্ষাত হচ্ছে দিলেন উড়ে গেল আর দেখা সাক্ষাৎ মোবাইল বদলে দিল বাসা চেঞ্জ করে দিল হ্যাঁ আসা যাওয়া বন্ধ করে দিল দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল টাকা না দিলে দেখা সাক্ষাৎ ঠিক হইতো রাখলেন কি করলো খেয়ানত করে ফেললো আত্মসাত করে ফেললো হয়তো পুরোটাই মেরে খেয়ে ফেললো নিয়ে উদা হয়ে গেল আর নাহলে দিয়েছিলেন দশ হাজার বলছেন না হাজার কেনা দিবেন পাঁচ হাজার দিয়েছেন খেয়ানত করলো আমানত বলে কিছু জানে ওই যে টাকাটি আত্মসাত করতে হবে কিন্তু টাকাটি নিয়ে তো রাখা যাবে না কারো গিয়ে সবকে বলে ওই হাল্লা করে দিবে তারপরে মুশকিল হবে বা এই আমার শত্রু হয়ে আমার হাতে জীবন নিতে পারে এরকম একটা আশঙ্কা কেউ তো জানে না যে আমার বাড়ি এর তার কাছে আমানত রাখার জন্য রাত্রে আল্লাহ সাবধান এই অবস্থা এখনো নাওয়ালা ইউতে মানুন খেয়ানত করবে আমানত বলে কিছু থাকবে নাওয়ালা ইউফোন আর মান্ন খুব করবে এই মানন করাই খুব বাহার মান আল্লাহর কাছে নেব শর্ত রেখে আল্লাহ যদি আমার ছেলেটি ভালো হয়ে যায় তাহলে আমি একটা খাসি আল্লাহ যদি আমার ছেলেটি করে তাহলে একটা তুমি যদি দিব না করা এই জন্য মানন করা অপছন্দনীয় কাজ মান্ন করা যেটা আল্লাহর সাথে শর্ত রাখছেন আপনি সেজন্য অপছন্দনীয় কাজ কিন্তু অপছন্দনীয় কাজ যদি করে ফেলেন আপনি মানত করেই ফেলেন তাহলে কি করতে হবে আল্লাহ যদি আমার ছেলেটা সৌদি আরব যাচ্ছে যদি কে ভালো কাজে লেগে যায় তাহলে আমি মসজিদে পঞ্চাশ বস্তা সিমেন্ট দেবো এতটা রড দেব। এত হাজার টাকা দেব। পরে যখন ছেলে ইনকাম করা শুরু করলো তখন হাত টাকা দিয়ে দিব তখন চুপচাপ তারা নজর করবে কিন্তু আল্লাহ ইউন করবে না আল্লাহ বলছেন বল ইউফোন যদি মান্ন করে তাহলে অবশ্যই তারা পুরা করবে ইউফোন আপনি আল্লাহ রহমান বলছেন মমিন যারা যারা তারা মান্ন পুরা করে থাকে মান্ন যদি করে তাহলে পুরা করে থাকে কিন্তু উত্তম কাজ হচ্ছে মান্ন না করে কি করা আমি বলি বারবারই বলি কি করা সাদকা করা কন্ডিশন বিহিন শর্ত বিহীন আল্লাহ আমি তোমার রাস্তায় দান করে দিলাম আল্লাহ আবার ছেলেটিকে সহি তুমি কাজে লাগিয়ে দাও আল্লাহ আল্লাহ আমি দান করলাম আমার ছেলেটি যেন একটা খাসি দান করলাম এক হাজার দান করলাম দু দান করলাম দশ টাকা দান করলাম আল্লাহ আবার ছেলেটিকে ভালো রেজাল্টে করে দিও আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ সাদকা করলাম আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে আমার মা অসুস্থ আছে আমার অসুস্থ আছে আল্লাহ তুমি তাকে ভালো করে দাও আল্লাহ তোমার দান করেই দিলাম যে ভালো হলে দিব না হলে করলে বালাম শিবদ্ধ হবে আর মান্ন করলে কি হবে নবীন হচ্ছে লোক তোমরা বেশি মানন করিও না কারণ মান্ন নাজরা ভাগ্যের পরিবর্তন মানন দিয়ে ঘটে না সাদকা দিয়ে ঘটতে পারে কিন্তু মানন দিয়ে ঘটে না তাহলে কি হয় মানন করলে ধন সম্পদ কিছু বের করা সম্ভব হয় তার দ্বারা পয়সা তো এমনি দেবে না কিন্তু দেখলো মানন করে ফেলেছি আজ ছেলেটি ভালো রেজাল্ট পাশ করেই নিল আবার আমার বাবা ভালোই হয়ে গেল আমার স্ত্রী ভালো হয়ে গেল বা আমি ভালো হয়ে গেলাম তো এখন তো দিতেই হবে এ বকিল কিন্তু এমনি দিত না তো বকিলের ধন সম্পদ কিছু ইসলামের খাতিরে বের করা হয় আর কিছু লাভ হয় না বারামসিবত দূর হয় না আর কি হবে সাহবাই স্বর্ণযুগের পরে মানুষ এত দুনিয়াম তারা হতে শুরু দেখেন নাজগাল চর্বি ছাড়া মানুষ পাওয়া মুশকিল খাই খুব বেশি খাই খুব বেশি এক শ্রেণীর লোক তো হালাল হারাম সবই খায় আর জন্য টাকা পয়সা খুব বেশি টাকা পয়সা থাকলেও অনেক মানুষ কম খেলো এত টাকা পয়সা যে টাকা শুধু এতে টাকা পয়সার ফুর্তিতে আর থাকতে পারে না হটিয়ে চলে যাচ্ছে হালাল হারাম পয়সা এসে ভর্তি বাড়ি হয়। আর কোথায় বিভিন্ন ব্যাংকে টাকা তো মোটা হতে শুরু করবে। যখন পয়সার প্রাচুর্যতা হবে আর খাওয়া দাওয়া খুব বেশি করে খেতে দেখবে আর পেটে যে তিন ভাগ করতে বলা হয়েছে তিন ভাগকে ফুল করে দিবে খাবার দিয়ে তখন তো মোটা হবেই হ্যাঁ হারো ফিহিমান তাহলে বুঝা গেল যে পরবর্তীকালে যারা ভালো লোক নাই তারা বেশিরভাগ মোটা হতে লাগবে মোটা হতে লাগবে তারা দুনিয়ামুখী যেহেতু তারপর এমন এক জাতি আসবে তসবে তাদের সাক্ষী তাদের কসমের আগেই বেরিয়ে যাবে অর্থাৎ সাক্ষী দিবে না কসম করবে মিছা মিছি কাউকে জিতাবার জন্য কাউকে হারাবার জন্য নিজের করার জন্য সাক্ষীর সাথে সাথে সাক্ষী ও দিচ্ছে কসম খাচ্ছে এদিকে নিয়ে এসছে ও সাক্ষী দিচ্ছে আল্লাহ কসম করে বলছে কসম করে বলছি আমি বসেছিলাম আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম ও মেরেছে আমাকে ইত্যাদি ইত্যাদি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কেমন কসম খাওয়া শুরু হয় গিয়ে যখন অ্যাক্সিডেন্ট হয় এক শ্রেণীর লোকদের তো আর সাক্ষী যদি পেয়ে গেল দেশি আমার ভাষা দেশি যদি হয় ভাষা ভাষি হয় তাহলে কাজ হয়ে গেছে পাওয়া গেছে একটা ফেভারের লোক পাওয়া গেছে আমার সাপোর্ট করবে পুলিশ আসলে বলবে যে হ্যাঁ হাওদা হাউদাকিচু কথা বুঝতে পারছেন এই শুরু করে দিলা বলছে কসম ও খাবে সাথে সাক্ষীও পেশ করেসম তাদের সাক্ষীর আগে বেড়ে যাবে সাক্ষী আগে বাড়বে কসমে আগে বাড়বে সাক্ষী এইরকম এব্রাহিম নখ রহমতুল্লা বলছেন যে কানুয়াদে বুনা না তবে যুগের লোক তিনি বলছেন যে সালাফেসাল তারা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কানুয়াজর তারা মারতেন ছেলেদেরকে কে মারে বাপ মা অপুরুষ মানে তবে ছেলে তাবি হতে পারে তারা আমাদেরকে মারতেন সাক্ষীর ওপর এবং কসমের উপর বল আহাত চুক্তি প্রতিশ্রুতি এবং আহাত মানে এর আগে বলেছি যে কসম শপথের ওপর কি জন্য মারতেন যে তোমরা প্রসঙ্গ করবে না যখন তখন আর সাক্ষী দেবে না সাক্ষী দিতে গেলে বাবা মা সতর্কের ক্ষেত্রে কসম খেলে আমাদেরকে মার দিতেন চুক্তি ভঙ্গ করলে আমাদেরকে কারো সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপি করলে আমাদেরকে মার দিতেন ও নাহানো যখন আমরা ছোট ছিলাম তখন বাল্য জীবনে এর দ্বারা কি বোঝাতে চাইছেন লেখক যে করিম সাল্লা সাহাবাই তারা কত দিনের ক্ষেত্রে সজাগ ছিলেন যে নিজেও জাহান নাম থেকে বাঁচতে হবে আর ছেলে মেয়েদেরকেও আগামী প্রজন্মকে মিথ্যা সাক্ষী দেওয়া না হয় বদভ্যাস বেশি বেশি কসম করা না হয় সেজন্য কসম খেতে নিষেধ করতেন তাদেরকে মার দিতেন কেন কসম দিতেন কেন মার দিতেন এখন আলহামদুলিল্লাহ এখানে কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলিতে এই ক্ষেত্রে খুব সজাগ ছেলেরা কসম করলে তাদেরকে মার বা ধমক দেয় যদি আজকাল মাদ্রাসাতে স্কুলে মার দেওয়া তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলে এসেছে যে ছাত্রকে মার দেওয়া যাবে না ছাত্র মেরে ছাত্র চলে দিল কোন অবস্থা এটি আবার আন্তর্জাতিক আইনে যায় নাকি আল্লাহ জানে এই ক্ষেত্রে কোনো কিছু হয়নি আর ছাত্রকে যদি আদব দেওয়ার জন্য মারে তাহলে নাকি খুব অপরাধ করে দিল অথচ নীসালাম বলেছেন যে আদবের লাঠি উঠাইতে হবে না আদবের লাঠি একটা রাখতে হবে কিন্তু কষ্ট দেওয়া উদ্দেশ্য না আদব আমন মার দিত বাবা যে হাত মা ভেঙে দেওয়ার মতো হ্যাঁ একবার মেরে দিলে এক এক সপ্তাহ ব্যথা আছে কানে ব্যথা আছে পিঠে ব্যথা আছে এগুলি হইতো হ্যাঁ কোনখানে যে মারছে তারা খুশ নাই তো এই মারাও যায় নয় আর একেবারে মারা যাবে না আদব দেওয়ার জন্য সেটিও জন্য নাই করতেন সাক্ষী দিতে সতর্ক সাক্ষী করার করার ক্ষেত্রে বা কসম করার ক্ষেত্রে যেখানে সেখানে কসম খাবে না কসম করবে না এ সম্পর্কে সাহাবাহিক বা তাদের ছেলে মেয়েদেরকে আদব দিতেন এবং তাদেরকে কঠোর নিষেধ করতেন আল্লাহ রবাহ আলমকে নেকামের তফিক দান করেন আমাদেরকে যেন আমাদের ইমান মজবুত করার তৌফিক দান করেন গনার কাজগুলি থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন আমি নসলিম